احب الوفاء بشتى الصور احب الوفي الأمين الأغر فأهل الوفاء كلون السحاب وحسن الربي عيوان المطر احب الوفاء بشتى الصور احب الوفي আম্মা বাদ সম্মানিত উপস্থিতি আজকে আমরা বিশিষ্ট সাহাবি আহমিবনুল জামোহরাদি আল্লাহ তালা নহের জীবনী নিয়ে সামান্য কিছু আলোচনা করব ইনশা আল্লাহ প্রিয় উপস্থিতি আমর ইবনুল জামোহ তিনি ছিলেন জাহিলি যুগে ইয়াসটিবের একজন বিখ্যাত নেতা বনু সালামাগোত্রের সর্দার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 তার হাতে ইমান গ্রহণ করেছিলেন আমর ইবনুল জামোহের তিন পুত্র মো আউ ও খাল্লাদ আর তাদেরই এক খেলার সঙ্গী মো আজ ইবনেজাল এবং তাদের সঙ্গে ইমান করলেন তাদের মা হিন্দ অথচ আমর ইবনুল জামোহ তাদের ইমান গ্রহণের বিষয়ে কিছুই জানতেন না আমর ইবনুল জামোহের স্ত্রী হিন্দ ভাবছিলেন যে ইয়াসরিমের বেশিরভাগ মানুষই ইসলাম গ্রহণ করে নিয়েছেন এবং শীর্ষস্থানীয় নেতৃবৃন্দের মধ্য থেকে তার স্বামী এবং অল্প কয়েকজন ছাড়া কেউই শির্কের উপর অটল থাকেনি তিনি স্বামীকে মহাব্বত করতেন শ্রদ্ধাও করতেন ফলে তার মধ্যে আশঙ্কা জাগত যে তিনি যদি ইমান গ্রহণ না করে কুফুরের উপরেই মৃত্যুবরণ করেন তাহলে তো নির্ঘাত জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না একই সময়ে আমর ইবনুল জামোহ মনে মনে আশঙ্কা করছিলেন নিজের পুত্রদের ধর্মোচ্চ্যুতি নিয়ে তার আশঙ্কা হচ্ছিল যে তারা হয়তো বাপ দাদার ধর্ম ছেড়ে এই দায়ী মুসাহিবনে অমায়ের অনুসরণ শুরু করে দিবে তিনি অল্প সময়ের মধ্যেই বহু মানুষকে নিজ ধর্ম থেকে বের করে মুহাম্মদের ধর্মে দীক্ষিত করতে সক্ষম হয়েছেন ফলে তিনি স্ত্রীকে দেখে বললেন হে হিন্দ তোমার পুত্রদের ব্যাপারে একটু সাবধান থেকো তাদের ব্যাপারে সতর্ক দৃষ্টি রেখো তারা যেন এই লোকটি অর্থাৎ মুসাহিব্নে অমায়ের সঙ্গে কোনো সম্পর্কে না জড়ায় যতদিন পর্যন্ত আমি তার বিষয়ে को स्पष्ट सिद्धान ना निब तुम एक विशेष भाव सतर्क थे स्त्री जवाब दिलें ठीक हमें सवधान थकब तब तुम्हें कि लोकटर दो एक कथा एक जा तुमार पुत्र मोआज शायम इमनुल जाम उठल अरे सर्वनाशी तु बलिस कि की, मोआज कीजान्ते हीधर्मी नैक्टर स्त्री स्वमीर कथाय उद्विग्न हो बलें ना ना ता क्या से दायर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 বললাম না তোমাকে ওর পরামর্শ ছাড়া আমি কোনো সিদ্ধান্ত নেবো না আমর ইবনুল জামো চলে গেলেন দেবী মানাতের মন্দিরে জাহিলি যুগের প্রথা মতে তারা যখন দেবীদের সঙ্গে পরামর্শ করতে চাইতেন তার পেছনে বসাতেন কোনো বৃদ্ধাকে পূজারীরা যেই উপদেশ বা পরামর্শ চাইত তাদের ধারণা মতে দেবতারা সেই উপদেশ বা পরামর্শ বৃদ্ধার অন্তরে উদয় করে দিত যা বৃদ্ধা নিজের ভাষায় পূজারীকে শুনিয়ে দিত একই নিয়মে আমর আমরিবনুল জামহ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 যাতে তুমি কষ্ট পাও আমার তারা তাড়াহুড়া নেই তোমাকে কয়েক দিনের সুযোগ দিচ্ছি তোমার রাগ পড়ে যাক তারপর আবার পরামর্শ করব। আমর ইবনুল জামাহের পুত্ররা দেবী মানাতের সঙ্গে তাদের পিতার সম্পর্কের গভীরতার কথা জানত তারা জানত যুগ যুগান্তরের পূজা ও ভক্তিশ্রদ্ধার বদৌলতে ওই দেবী পিতার বিশ্বাসের অংশে পরিণত হয়েছে তবে তাদের উপলব্ধিতে এটাও ধরা পড়েছিল যে পিতার অন্তরে দেবীর জন্য বদ্ধমূল ভক্তি ভক্তিশ্রদ্ধার স্থানটি সন্দেহ ও দদুল্যমনতার ঝাপটায় দুলতে শুরু করেছে এখন তাদের কর্তব্য হলো সেটাকে একেবারে নির্মূল করে দেওয়া কারণ সেটাই তার প্রকৃত ইমান অর্জনের একমাত্র পথ ওই লক্ষ্য স্থির করে আমর আমরিবুল জামোহের পুত্ররা তাদের বন্ধু মোয়াজ ইবনে জাবালকে সঙ্গে নিয়ে রাতের বেলায় প্রবেশ করলো দেবী মানাতের মন্দিরে দেবীকে তুলে নিয়ে চলে গেল বনু সালামা গোত্রের নোংরা আবর্জনা ফেলার একটি গর্তের কাছে সেখানে ওই আবর্জনার মধ্যেই দেবীকে নিক্ষেপ করলো।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 हन्न होती खुजते शुरू करलें रागे क्षो फेटे पड़ार मत निजे निजे हुमकि धमकी शासानी वाक्य उच्चारण करते करते देवी के हठात आविष्कार करलें आवर्जनार ग्तर मध्य अपूर हु पड़े थका देवी केत्र संगे भक्ति भरे तुले एने गोसल करें तेलचंदन मेखे आबारोंथासित आवेगर संगे बोलें आल्लाहर कसम जदिते এমন বিয়াদুবি তোমার সঙ্গে কে করেছে তাহলে আমি অবশ্যই তার সর্বনাশ করে ছাড়তাম দ্বিতীয় রাত সেই তরুণ দল আবারও দেবী মানাতকে অপহরণ করল আগের মতো একইভাবে তারা সালামাগোত্রের আবর্জনার গর্তে নিয়ে দেবী মানাতকে নিক্ষেপ করল এবং যথা যথারীতি সকল মানুষের অজ্ঞাত সারে যার বাড়ি চলে গেল সকালে বৃদ্ধ গিয়ে দেখলেন দেবী যথাস্থানে নেই তিনি খুঁজতে খুঁজতে আবর্জনা ফেলানোর সেই গর্তে গিয়ে দেখলেন দেবী মানাত আবর্জনা আর মলমূত্র মাখামাখি হয়ে পড়ে আছে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 শিরকের বিশ্বাস নিয়ে কাটানো অতীতের প্রতিটি মুহূর্তের জন্য অনুশোচনা ঝুঁকে সবকিছু আনুগত্যের জন্য উৎসর্গ করলেন নিজের জীবন সন্তান ও সম্পদ তারই মন ও আবেগের কালে অল্প দিনের মধ্যেই বহু যুদ্ধের দামামা বেজে উঠল আমরিবরুল জামহ আল্লাহ তালাহু দেখলেন নিজের তিন পুত্র কিভাবে আল্লাহর দুঃমনদের বিরুদ্ধে এবং তিনি চূড়ান্ত সংকল্প করে ফেললেন যে তাদের সঙ্গে তিনিও রাসুল্লাহ সাল্ল আলী ও পতাকা তলে জিহাদে শরিক হবেন কিন্তু তরুণ পুত্ররা একমত হয়ে সিদ্ধান্ত নিল পিতাকে তার সংকল্প থেকে ফিরিয়ে রাখতে হবে কারণ তিনি বয়সের ভারে জীর্ণ একজন অতি বৃদ্ধ মানুষ উপরন্তু তিনি অত্যন্ত খোঁড়া এক ব্যক্তি আল্লাহ তালা তার ওজোর কবুল করে নিয়েছেন তিনি মাজুর ব্যক্তি এজন্য পুত্রটা তাকে বলল হে পিতা আল্লাহ আপনাকে মাজুর বানিয়েছেন তাহলে কেন আপনি নিজেকে সেই ঝুঁকিতে ঠেলে দিবেন যা থেকে আল্লাহ আপনাকে অব্যাহতি দিয়েছেন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 জিহাদের উদ্দেশ্যে বের হবার এলে আমাকে তুমি শাহাদতের মৃত্যু দিও নিরাশ করে পরিবারের কাছে ফিরত দিও না হে আল্লাহ আমাকে তুমি শাহাদতের মৃত্যু দিও নিরাশ করে পরিবারের কাছে ফিরত দিও না তিনি চলতে শুরু করলেন তাকে বেষ্টন করে রাখলো তিন পুত্র এবং সালামা গোত্রের বিরাট একদল মানুষ অহুদের যুদ্ধ যখন প্রচন্ড রূপ নিল হিনীর প্রচন্ড আক্রমণে মুসলিম বাহিনী বাহিনীর বিরুদ্ধে জীবন মরণপন করে আক্রমণ চালিয়ে যাচ্ছেন নিজের সুস্থ পায়ের উপর ভর করে লাফিয়ে লাফিয়ে এগুচ্ছিলেন আর চিৎকার করে বলছিলেন ইন্নি জান ই জান আমি জান্নার চাই আমি জান্নার চাই পিতা ও পুত্র রাসুলের দিকে ছুটে আসা আক্রমণকে প্রতি বরণকারীদের দাফন কাজ সম্পন্ন করার উদ্দেশ্যে সাহাবিদের লক্ষ্য করে বললেন মুসলিম سبيل الله إلا جاء يوم القيامة يسيل دماء اللون لون الزعفران والريح كريح المسك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 আল্লাহর একে আল্লাহ ও সকল শহীদদের প্রতি সন্তুষ্ট হন তাদেরকে কবুল করুন তাদের কবরকে কে আলোকিত করুন সম্মানিত উপস্থিতি আমর ইবনুল জামুহের মতো বৃদ্ধ মানুষ খোড়া পানিয়েই আল্লাহর রাস্তায় জিহাদ করেছে খোরা পায়ের তাকে জিহাদ ও শাহাদাতের ফজিলত থেকে বিরত রাখতে পারেনি তিনি রাসুল সাল্লামের কাছে এসে বলেছেন ইয়া রাসুল আল্লাহ জিহাদে যাওয়া থেকে আমাকে বারণ করবেন না আমি আমার এই খোড়া পা নিয়েই প্রবেশ করতে চাই অথচ আজকে আমরা সুস্থ সবল হওয়া সত্ত্বেও জিহাদের মতো ফজিলতপূর্ণ আমল থেকে বিরত থাকতে চাই শাহাদাতের মৃত্যুকে ভয় পাই আল্লাহ তালা আমাদের সকলকে আমর ইবনুল জামোহের মতো শহীদ হিসেবে কবুল করুন আ আমিন আলহামদুলিল্লাহ রবিলাম